আজকের এই মহাতি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত নামায়কেরাম উপস্থিত এলাকার মুরব্বিয়ানেরা পর্দার মা এবং ভুনেরা। সর্বপ্রথমে আমরা মহান আল্লা সুবহান আবার সুখী আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লা সুবহান আমরা এই ধরনের একটা মহাতি অধিবেশন আওয়ার এবং বর্তফিক দান করছেন এই এলাকার অসংখ্য জায়গাত সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে শেয়ার করা হয়েছে এই প্রোগ্রাম সম্পর্কে কিন্তু আল্লা সুফহানাও তালায় যার প্রতি রহম করছেন আল্লা সুহানাউ তালায় যার প্রতি অনুগ্রহ করছেন তারার সুযোগ করে দিচ্ছেন যে এই মাহফিলও এই মজৃস্য আওয়ার এবং বোয়ার এই প্রোগ্রাম গতানুগতিক কোনো অনুষ্ঠান নাই এখানে কোনো কিচ্ছা কাহিনী বর্ণনা করা হইত না এখানে খেউরে কোনো দলের দিকে আহ্বান করা হইতো না কোনো গ্রুপের দিকে আহ্বান করা হইতো না এখানে খেউরে কোনো ব্যক্তির দিকে খেউর বিশেষ মুরিদ বানানি বা বিশেষ বক্তব্য বানানি বা অন্ধ বক্তব্যের দিকে আহ্বান করা হইত না আলহামদুলিল্লাহ তার চেয়ে উত্তম সার কথা যে মানুষের গীতা করে আল্লাহর দিকে আহ্বান করে এই কেন আল্লাহর দিকে আহ্বান করা হইব রসদামর সুন্নার দিকে আহ্বান করা হইব সম্মানিত উপস্থিতি কোরআন এবং সুনারে কিভাবে আক্রিয়া ধরতে হইব সেই পদ্ধতি সেই মানহাজ সেই মেথোডোলজি এখান থেকে বর্ণনা করা হইব এখানে যে জিনিস বর্ণনা করা যে আমরা তাহিদের উপরে প্রতিষ্ঠিত থাকতাম এবং নিজের সিরিকটাকে মুক্ত রাখতাম এখানে আলোচনা করা যে আমাদের আমল সমূহ যেন সন্ন্যার উপরে থাকে এবং আমাদের আমল সমূহ যেন বেদাত মুক্ত থাকে এখানে আলোচনা করা হইব যে আমরা সব তরিকার দিয়ার অসুলের তরিকার আঁকিয়ে ধরতাম সম্মানিত উপস্থিতি আমরা দেশও আমরা যদি মুসলমানের দিকে মুসলিম দিকে তাকাই আমরা যদি আমরা নিজেদের দিকে তাকাই আমরা দেখি যে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি বিভিন্ন দল বিভিন্ন তরিকা বিভিন্ন মত প্রত্যেক এলাকার এক একটা তরিকা প্রত্যেক মানে তরিকার অভাব নাই দলর অভাব নাই কিন্তু সবে কোরআনের কথা কন সবই হাদিসের কথা কন সবই ইসলামের কথা কন এটা সাধারণ মানুষ যারা আছেন সাধারণ জেনারি শিক্ষিত মানুষ যারা আছেন যারা যারা ইসলাম সম্পর্কে চর্চা অত বেশি নাই তারা চিন্তা করেন যে যাইতাম কোন বাই দিয়ে কেউ কয়ে সোজা দাও কেউ কো ডাইনে যাও কেউ কেউ বাউদি যাও কেউ কয়ে ফিস যাও কেউ কেউ উফ্রেদি যাও আমি যাইতাম কোন দিকে সাধারণ মানুষের সবর প্রশ্ন হইল গিয়ে যাইতাম কোন বাই দিয়া যে ও এলাকায় যদি একটা অনুষ্ঠান হয়েছে পাশাপাশি বিপক্ষে আরো দুইটা অনুষ্ঠান দেখা যায় দুই গেলে তো মানুষ কনফিউজ যায় যে আমরা কোন দিকে রাখতাম কোন দিকে চলতাম আমরা হেদায়তের রাস্তা দেখাইরাগি এক আমরা এক আমরা জান্নাত আমরা মাঝে অত দল এবং এটা প্রশ্ন কিনা না এটা কি আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের মাঝে এই প্রশ্নের সঠিক এবং সুন্দর জবাব আল্লাহ সুবাহ আন করিমার মাঝে দিছে কারণ দুনিয়ায় থাকি জান্নাতে যাওয়ার যে হাইওয়ে যে রাস্তা এই রাস্তার নাম হলে কি সিরোয়াতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিমও এত গুরুত্বপূর্ণ যে এই রাস্তার উপলক্ষে যদি না থাকে তাহলে সেই টান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভবও নাই এই একজন মুসলিম ব্যক্তি দৈনিক সত্র আঘাত নামাজ ফোড়াই লাগে আঘাত ফোড়া লাগে ইসলাম ত্যাগ করা মনে করত আর আমার দেশে মানুষ কে যে ইমান নাই ধরো কিসের নামাজ পড়লো নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আমি তো মিসাওয়াজ মাতি না ফুল গিয়ে ধরলো মানে না সালাদ যদি খেয়ে ত্যাগ করে তাহলে ইসলাম ত্যাগ করা মনে করতো সাহাবাইকে আমরা একজন কাফের আর আমরা সালাদ ত্যাগ করা অত গুরুত্ব দেওয়া হয় না তাহলে দেখা যায় যে বেনামাজির সংখ্যা আমরা দেশ কম না বেশি বেশি কারণে আমরা তো গুরুত্ব দিছি না আর সুরাতুল ফতেহার মাঝে দৈনিক একজন ব্যক্তিরে মিনিমাম শত্রুরা হাতের মাঝে খোলা লাগে সুরাতি আল্লাহ তুমি আমরা সঠিক পথে দেখাও সঠিক পথে পরিচালিত করো তাহলে যে সিরাতুল মুস্তাকিম আল্লাহ সুবহান আমরা বাধ্যতামূলক করি দিলা যে আল্লাহ আমরা যেন আল্লাহ সুবাহ সেটা কামনা করি সেই সিরাতুল মুস্তাকিমই লিখিয়া রসুল সাল্লাই বিদায় হজর বাসানো আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে থাকবে কখনো প্রথমষ্ট হবে না এটা হচ্ছে আল্লাহর খিতাব কোরআন আরামের সুন্না রসুল সাল্লা কইন যে আমি আন এবং আক্রিয়া যেভাবে আমাদের শ্রেষ্ঠ উম্মা আজমাইন তারা যেভাবে আক্রিয়া দর্শক এই কথা কমন কথা এই কথা সবে অকন কোরআনার এক ধর্থ হইব সাহাবাহামের মতো করিয়া আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কয়েকটা জিনিস আপনার টাচ দিতাম সাইমু কয়েকটা জিনিস আপনাদের খুইয়া দিতাম সাইমু যাতে আপনার তো শিক্ষিত সচেতন মানুষ নবীগঞ্জ এলাকার শিক্ষিত সচেতন মানুষ আপনার ব্রেন ব্রেইনও যেন ক্লিক করে ব্রেইনের মাঝে যেন আয় যে আমি কী কথাগুলা খইয়া দিয়া আমি আপনার ইসলাম আজকে কোরআন ইস্তাবর কথা আজকে অনেক নয়া মাহফিল বা নয়া তরকার মাহফিল বিভিন্ন নাম দিলাইব ক্ষিয়া সন্ত্রাস বিভিন্নভাবে কই আমরা ইতা মানে না আমরা রতাম না এইভাবে বিভিন্ন নাম এবং জঙ্গিবাদের ইসলাম নিজেই একটা তরিকা আল্লাহ সুবাহ আল্লাহর মনোনীত দিনে আল ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে অফ লাইফ আল্লাহ সুবাহ এই তরিকা এই তরিকা যদি আমিন হোল আল্লাহ সুবাহ করতানায় সে আখিরাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব যদি ইসলাম ছাড়া অন্য কোনো ফতে চলে আমরা যদি আমরা সমাজের দিকে তাকাই আমরা যদি আমরা নিজেরা আমরা বুঝি যে আমরা যে দুনিয়ার সব জিনিস একটা গরু যদি আপনি বাজার থেকে লইয়া যাইতে চাই তাহলে রাস্তার খাড়া করি স্বীকার করে বা একুখান থেকে লই আসো কিছু রাস্তার বাজারের কিছু স্বেচ্ছাসেবকরা তাকে যে তারা আটকায় ঈদের বাজারও যদি যান আটকা করে লাইছ খান লইয়া যায় তখন আপনি একটা কাগজ দেখা লাগে বার করিয়া যে ওই তো দলিল এই প্রমাণ করেন এই সিটে প্রমাণ করেন যে আমি একটা এই বাজার থেকেই কিনছি আপনার জাগা কিনতে চাইলে জায়গারও দলিল লাগে আর নাই। ইসলাম দেশ ইসলাম আছে দখল দারিত্বের ভিত্তিতে চলে দলিল ভিত্তিতে না। ইসলামের অনেক জিনিস আছে আমার সমাজও ফাশক্ত নামাজ আছে মাসাল আল্লাহ রমজান দলিলের ভিত্তিতে আমি হইতাম না আপনার সম্মানিত উপস্থিতি আমরা ছোটবেলা থেকে শুনিয়াইছি যখন আমরা এই খবরও ছোটে রাখা হয় লাশ্রে রাখা হয় কটা প্রশ্ন করা হয় তিনটা সবরে করা তিনটা কিন্তু যারা ইমানদার যারা সঠিক প্রশ্নের জবাব দিব আমরা আমরা কেদার গেলে দেখুন যেন পরীক্ষার হলো গেলে বালা ছাত্র যদি থাকে তাহলে টিচাররা বেশি প্রশ্ন করেন না বা ছাত্ররা বেশি প্রশ্ন করেন বালা ছাত্রের বেশি প্রশ্ন করেন যে দেখতে চান যে কতটুকু বালা বালা ছাত্রের আর প্রশ্ন করা সঠিক জবাব যারা দিলেই তারপটা প্রশ্ন করা হইব এটা কিনা জানেনি আপনারা কমন ভাবে তিনটা প্রশ্ন করা হইব যে তোমার তিন গীতা তোমার রপ খে আর তোমার নবী খে নবী মাহমুদাম দেখিয়া দেখাইব যে তার সম্পর্কে তুমি গীতা জানো যে সঠিক আনসার দিয়ে শুদ্ধ আনসার দিয়ে তারে আরেকটা প্রশ্ন করা হইব অটা ফাইলে থাকি দলিল গীতা যে আমি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ফড়ছে এবং এটা জানছি সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেলো মরার পর কিতা লাগে দলিল কথা লাগে প্রমাণের কথা সঠিক জবাব দিলে তখন বিচার যদি মালিক হয়ে গেছে তখন বিচারি হলে এই নবীগঞ্জের বক্তারপুরের বিচারি হলে কিতা খেটজন কীতা কার দলিল সঠিক দলিল সঠিক দলিল কিনা থাকতে পারে কোনো বিষয়ে সঠিক দলিল শুধু একজনের আবার কোনো ক্ষেত্রে সঠিক জনিল তিনজন বিষয় আছে যেগুলা সঠিক দলিল ফাঁস থাকতে পারে মালিকর কাছ থেকে কিনছে এবং ফাঁসজনের লেগে সঠিক আছে পাঁচজন তার সবর কাছ থেকে একজন আলাদা আলাদা কিনছে তো ফাঁসন মালিক হইব কিনা কিন্তু যদি কয় যে দেখোক করছি আর আপনারা দলিল আছে সে কি মানবো সঠিক দলিল যে আসে কই আপনারা যদি আপনার আমারটা সঠিক আমার দিবান আর যারা দলিল দিক দুর্বল তারা কয় সব ঠিক আছে দুইটা জিনিস ডাকিয়া যাই আর এই দুই জিনিসটা আটলা দরিয়া থাকবাই তাহলে তুমি দেখো প্রতভস্ত হইতে নাই বিভ্রান্ত হইতে নাই আল্লাহর কিতাব করো আপনার ইসলামের সূন্যিস তোমরা আল্লাহর যারা আসেন এটার দুইটাই আমর দুইটা মিনি দুইটাই আছে যে শাসকরা যারা আমর আদেশ করতে পারে সুর হাত খাটতে পারে যারা জিহাদের ঘোষণা দিতে পারে শাসক জিহাদ হয় না আক্রমণাত্মক জিহাদ ঠিকামায়াম তারপরে একশো টাকা জরিমানাজনে দেখা যায় দাঁড়িয়ে আর তোমার একশো টাকা জরিমানা দিতেইব একশো টাকা নাই দি কি দাঁড়িয়ে ফেসাব করিয়ান কী থাক একশো টাকা নাই মানে প্রস্তাব করিবেন না জায়গাতে অন্য আসলে থামছে কোন জায়গাতে করিবেন অনতামসে তামিয়া না করিলে একশো টাকা জরিব না এখন আমার একশো টাকা নাই দি কি অনু হিসাব করিয়া ঠিক এইভাবে আমার সমাজেও অনেক সময় আছে যে কোরআন এবং আমি আমার দলিকাখান যেহেতু কোরআনের শব্দের বিকৃত করা যাইতো না অর্থের বিকৃত করা হতো এই জন্য অত গ্রুপ দল রসুল সাল্লাম আল্লি সাল্লামে মুসলিম উম্মারে ঐক্যবদ্ধ রাখিয়া গেছেন সাহাবাহামার মধ্যে কোন দল না কিন্তু আজকে ওই কোরআনার কথা আমরা সবাই কই কিন্তু আমরা দল গ্রুপ এবং প্রত্যেকে দলিল কোরআন থাকে। বুঝা গেছে তাহলে দলিল একটু যাচাই বাছাই করতে হইব দলিলটা দেখতে হইব যে সঠিকভাবে দলিল আইছে কিনা না এটা আপনার এই কিরকম বুড়ি দলিল আপনাদের এলাকার কীতা বুড়ি দলিল কেন না বুড়ি দলিল ফোর সব দেখা লাগে খালি দলিল দেখলে হয় না দুই একটা বিশ্বাসের কথা আপনাদের সামনে আমি কী করিয়ার উপস্থাপন করতাম সেই যে আপনারা আপনি আমরা যেন ওই বিষয়গুলা যাচাই বাছাই করিয়া দেখতাম পারি একটু আগে সাহেব মুফতি মনসুর সাবে আলোচনা করা আসলাম তাই অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন আমি আলহামদুলিল্লাহ মুরব্বী হকর প্রশ্ন মাইকোর আওয়াজ যারা যার তার কাছে প্রশ্ন ছোটবেলায় আপনারা করছেন আলী বেতে করছেন না আলী বাতাস করছেন একটু কইবানি মোরা বিরাট কিতাবেন যারা পঞ্চাশ বয়স বয়সে পড়ছেন না আর এখন পড়েন কিতাবা এগুলো কেন এগুলো কানে উর্দুর লোক মিলে গিয়া উর্দু ভাষা আলিফ বেতে আছে কিন্তু আরবিতে আলিফ বা তা যখন আরব তাকিয়া ইসলাম হওয়া শুরু হয়েছে কোরআন হওয়া শুরু হয়েছে আরবিদে যখন শিখাইছেন তারা কিনা করেন আলিফ বা তাকেছেন আর উর্দু বা ফার্সি শিক্ষিত তারা যখন শিকাইছেন তখন কিনা শিকাইছেন ও বেতেছেন তখন আলিফ বাতাসা বললে গেল ফলা ফোরসি বেঁতেছে সময় আসতাম যারা এর ফলে বয়স হয়তো তারা বেতেছে কোনোদিন হন না না কারণ এটা কি আমরা যখন সঠিকটা পাইছি তখন যেটা একটু আসলে খুব কম কোন দলিলাইতানায় কোন আদিসের কিতাবাই নামে আপনারা আগে খুঁজতাম যে দলিল এবং দখল দখলও ভাইবা যে বালাগাল আছে যখন তখন একটা ফাইতা না বুঝা গেছে ঠিক অনুরূপ আমি আগে খোঁজতাম যে আমরা সমাজের সালাত আছে নামাজ আছে আমরা মসজিদের তো নামাজ আছে কিনা না কিন্তু নামাজ নামাজ দিয়া আবার নামাজ পড়ো এটা কইস কারণ কি তা যে নামাজ রসুল খান হয়েছে না কারণ রসুল সাল্লাহাম সল্লু কামার ইতুমুন সালাদা দেয় করো আমার সালাদ করতে দেখায় কোন দিকে তাকায় আসে পাশে মানুষ কোনটা করব ইলে আছে কিনা না হ্যাঁ দেখা যায় যে তিন মিনিটে চার মিনিটে নামাজ শেষ হাই স্পিডে নামাজ রসদ সব থেকে বড় সুর হইল গিয়া নামাজ সুর গরু সুরও সুর মুগি সুরও সুর মোবাইল বড় সুর কোনটা করা আমরা সমাজ কি সুন্দর আমরা কেরাত ফরি আলহামদুলিল্লাহ এইভাবে তেলা না নামাজের মধ্যে নাম কিনা এটা কি রসুলের তালিকা নামাজ এটা কি রসুল চলাই তরি নামাজ না এটা আমরা সালাত্রসুদ চলাইছিলাম তরকার সালাত আমরা আমি কাম যে জিকির আছে কিন্তু জিকির একটা সুন্নতি সামাজিক তরি জিকির এটাই দলিলর জিকির একটা দখলের জিকির দখলের জিকির গিরা যে জিকির করতে করতে বাঁচে দিবাই উঠি যায় শ্রোতার লকিয়া উল্টিয়া ফুড়ি যায় আমরা ইন্টারনেটের সুবিধা আমরা দেখতাম পারি চিলাই চিলাইয়া জিকির এটা রসুদ চলাইছিলাম কিতাব এবং সুন মাধ্যমে সাব্যস্ত না হয় তাহলে এই যে ইবাদত এই ইবাদত আল্লা সুবাহ গ্রহণযোগ্য হইত না রসুলামে কয়েছেন যে এমন করলো যেটা আমি মাহমুদার্জন সেটি হলো বাতিন আর যদি বাতিল আমল করিয়া সিরাতুল মুস্তাকিমের ওপরে টিকা দেখা যায় না বাতিল আমল করিয়া সঠিক ফটার উপরে টিকা দেখা যায় না জান্নাতি ফতার উপরে টিকা দেখা যায় না আমি যে কথা খোয়াদ যে আল্লাহ সুবাহ আমরা এই জান্নাতোর কথা পরিচালিত করবার লাগিয়েছেন আমরা সব উচিত চলে না ইসলাম হইলি কাল্লাহ রসুল আল্লাহ কিতাব হয়েছেন রসুলের কিতাব হইনুল ইসলাম ইসলাম হইল কি আল্লাহর কথা রসুলের কথা সবথেকে বালাদারা বুঝছেন সাহাবাহাম তার মত করে ইসলাম বুঝতে হইব তারা যেভাবে সারাদা দেয়া করছেন তারা ভাবে তারা যেটা যথাযথ ভাবে অনুসরণ করেন মুজাফর মোসিন ইমাম হোসেন হয়েছেন ওনারা নির্দিষ্ট সময় ওনাদের আলোচনা পেশ করবেন আমি এখানে বিদায় নেওয়ার আল্লাহ সুহান ও তাল্লাহ আমরা আওয়ারে বোয়ারে কবুল খরক্কা এই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবহান ও তালায় প্রত্যেকের কবুল যারা বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থার দায়িত্বশীল যারা আছেন আল্লাহ করে দোকা পৃথিবীর বিভিন্ন প্রান্ত মুসলমান নির্যাতিত মুসলমান আল্লাহ সুবাহ সাহায্য সুরক্ষা তারার হেফাজত সরক্ষা তারা আলহামদুলিল্লাহ আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া